মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وآصحابه أجمعنا ما بعد شمانتو سرطاو درشق مندولي عمر نيومتو بحبي رياض الصالحين علتونا درس شنعات سي তো আজকে এই বই থেকে যে বিষয়ে আলোচনা হবে সেটা হলোই বাবু সাতরু আওরাতিল মুসলিমিন মুসলমানদের দোষ গোপন রাখার অধ্যায় শরীয়তের বিধান কি যে একজন মুসলমানের দোষ সেটাকে গোপন রাখতে হবে নাকি এটাকে মানুষের মাঝে প্রচার করতে হবে তো বলছেন প্রচার করা নিষেধ লিগাই জরুরতিন প্রয়োজন ছাড়া এ বিষয়ে বলেছেন নিশ্চয় তারা যারা পছন্দ করে আন্তসি আলফা হেসাতুব ফিল্লাদ আমানু মমিনদের মাঝে বে হায়াপানা নির্লজতা এগুলি মুসলমানদের মাঝে প্রচার হোক এ এটা যারা চাইবে যে সমস্ত লোকেরা এটা চাইবে তাদের জন্য দুনিয়া এবং আখরাতে অত্যন্ত কষ্টদায়ক শাস্তি আছে আল্লাহতালা বললেন যে মুসলমানদের কোন ত্রুটি যেকোনো বেহায় এবং অশ্লীল কাজ যদি করে তাহলে তার জন্য কেয়ামতের দিন অত্যন্ত কষ্টদায়ক শাস্তি তাকে ভোগ করতে হবে এ বিষয়ে আল্লাহ নবীল একটি হাদিসাম আবদান কোন মুসলমান বান্দা যদি দুনিয়ায় গোপন রাখে মালকা আল্লাহ তার দোষ দিন গোপন রাখবেন एक मुसलमान दोष देखे से आर जो प्रचार कर दे इज्जत के आघात करलम्मान कर समाज माजे हाँ दोष करते दुनिया केहे ना देखे हमें ये गोपन कर लम्बी तरह आल्लाह तुम्हें हिदायत दिवन तो होते दुनिया केहल नु व्यक्ति से दोषा कर लज्जित हो आल्लर का देलायी माफ कर दाओ आल्लाफ करा আরেকজন মুসলমানের ক্ষতি হওয়া ঠিক না আবু হরতাল তিনি বলেন রসুরুল্লাহাম বলেছেন যে প্রত্যেক আমার উন্মতি ক্ষমার যোগ্য আমার যত উন্মুত আছে সবাই ক্ষমা পাবে प्रचार करोजहरा मोजाहरा दुटी प्रकाश का কোন ব্যক্তি রাত্রে গোপনে কোনো অন্যায় করে বসলো যে কোন অন্যায় গোপনে রাত্রিতে কোন অন্যায় করেছে এরপর যখন সকাল হয়েছে আলাই আল্লাহ তার দোষটাকে গোপন রেখেছে অর্থাৎ কেউ দেখেনি। নেই আল্লাহ ইচ্ছাগুলো তাকে দেখা দিত পারতো না কোনো এক বাহানায় ওই দিক দিয়ে একটা মুসলমানকে হেঁটে নিয়ে গেল দেখে ফেল দিল বলছেন আল্লাহ তালা তার দোষটাকে গোপন রেখেছে ও ফায়াকুল আর সে সকালে ওটা কি বলছে বলছেন ইয়া আমিল তুল বা রে হাতা হে অমুক আমি তো রাত্রে এই কাজ করলাম এটা করেছি এটা করেছি আমি রাত্রে আজকে চুরি করতে গিয়েছিলাম সেখান থেকে এত বড় একটা চুরি করে নিয়ে আসছি সেটা প্রকাশ পাই নাই কিন্তু সে নিজে আলো বলে দিচ্ছে তার দোষটাকে সে নিজে প্রকাশ করে দিচ্ছে তো আল্লাহ বলছেন ওকাদ বাবো আল্লাহ তার দোষটাকে গোপন রেখেছে আর সে সকাল হতেই তার দোষটাকে আল্লাহর গোপনকৃত জিনিসকে সে নিজেই প্রকাশ করে দিল বলছেন এই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন কারণ এর বোঝে দুটা ক্ষতি একটা ক্ষতি হলেই যে আপনার সম্পর্কে ধারণা সমাজে খারাপ হয়ে গেল আর দ্বিতীয় হলেই যে আপনার এই খবরটাকে শুনে যদি ওই ব্যক্তিও ওরকম কাজে লিপ্ত হয়ে যায় তাহলে আপনার গুণত হলো হলেই তার গুণও আপনাকে বহন করতে হবে এবং এটা যদি আস্তে আস্তে আরও বেশি ছড়ে যায় তাহলে গুনার মাত্রাটা কত বড় হয়ে যাবে তো আল্লাহ নামী বলছেন যে আমার প্রত্যেক ক্ষমা পাওয়ার যোগ্য তবে যে ব্যক্তি অন্যায় করে মানুষের কাছে বলে বেড়াই তার কোনো ক্ষমার সুযোগ নেই তো ক্ষমার সুযোগ নেই বলতে এটা এমন কোনো অপরাধ নয় যে আল্লাহতালা কশিন কালেও ক্ষমা করবেন না তবে তো বা করতে হবে যে এতদিন যা হয়েছে বুঝি নেই কিন্তু ইনশাআল্লাহ আমার দ্বারা আরেকজন মুসলমানের কোন ইজ্জত হানি হোক এটা যেন না হয় এ বিষয়ে আমরা প্রতিজ্ঞা করলে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেবেন ইনশা আল্লাহ আবু রাজা ওনার থেকে এ হাদিস বর্ণিত রসুরুল্লাহ বলেছেন যদি কোনো লন্ডি অথবা যদি কোনো বান্দি যদি কোনো দাসী বেবিচারী কাজ করে কেউ জিনা করে ফাতা এবং তার এই বেবিচারী কাজটা প্রকাশ হয়ে যায় কেউ দেখে ফেলে দিয়েছে চারজন সাক্ষী লাগবে কোর্টে যদি কেউ বিচার করতে চায় তাহলে বলতে হবে আমি দেখেছি তাছাড়া তার বিচার গ্রহণযোগ্য হবে না কিন্তু যে যেকোনো মূল্যে যদি সেটা প্রকাশ হয়ে যায় অথবা সে যদি নিজেই শিকার খায় আমি অন্যায় করেছি আমাকে শাস্তি দেন তাহলে ইসলামী রাষ্ট্র হলে তাকে শাস্তি দিতে হবে তাকে বলছেন ফালিয়া জিলিদ হাল হাদ তাহলে তার উপর যেন যে শরীয়তের যেটা হাদ এবং তাকে যেন কেউ আবার নিন্দা না বলে কোনো খারাপ কথা তাকে না বেরো তাকে যেন কেউ ভর্তসোনা না করে অর্থাৎ সে যেটা অন্যায় করেছে আল্লাহ তার জন্য যে শাস্তি রেখেছে শাস্তি সে পেয়ে গেছে এরপরে দ্বিতীয়বার যদি আবার সে এরকম বেবিচারি কাজ করে তারপরে তারপরেও তাকে কোনো জবান দ্বারা কোনো কষ্ট দেওয়া যাবে না দাসি যে তোমার বাড়িতে কর্মরত কাজের মে একবার করেছে শাস্তি দাও আবার তাকে রেখে দাও তাকে খারাপ কিছু বলো না দ্বিতীয়বার করেছে আবার শাস্তি দাও তাকে অন্যায় কথা বলো না তৃতীয়বার যদি করে তুমি তাকে বিক্রি করে দাও করতে যে যদি যদি একটা চুলের তাকে দাম হয় এত হালকা দাম হলেও ওই হালকা দামে তাকে বিক্রি করে দাও তার থেকে বেশি টাকার আশা আর করো না তার মানে তাকে আর কাছে রেখো না তিনবার যখন অন্যায় করে ফেলে দিয়েছে তাকে তুমি ছেড়ে দাও তো এই আদেশ থেকে যেটা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলেই যে এই ধরনের একটা বিবিচারী কাজ অন্যায় কাজ করার পরেও সে যা শাস্তি আল্লাহ তার জন্য রেখেছে শাস্তি সে পাবে কিন্তু তার অর্থ এটা নয় যে আমি তাকে কোনো মুখে তাকে কথা বলে কষ্ট দিবসাম বিরাজ বা খামরান বলছেন আল্লাহ নবী সালামের কাছে একজন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে যে ব্যক্তিটি মদ পান করেছে মদ পান করার সরিয়েতে কি হারাম নিশাযুক্ত জিনিস হারাম কুল্লু মুস্কির হারাম সেটা হারাম মদ যদি একে কি করো মারো আবার মারতে হবে সমাজের মাঝখানে মানুষের সামনে যেন সে লজ্জা পায় আবু হরছেন ফামিনাজি তো দিয়ে মেরেছে কেউ মেরেছে তার জুতো দিয়ে কেউ মেরেছে তার কাপড় দিয়ে ফালাম্মান कलाज कम जो मारे जन तरफ शो किुहा शायत का कथा शयान के सहयोगिता करा अर्थात से जेटा क्ष करता शिपे তারপরেও তাকে কোনো ভর্তাশানা করে তাকে অন্যায় অশ্লীল ভাষা দেয় গালিগালাজ করে খারাপ কথা বলে তাকে আর তোমরা কষ্ট দিও না তাদের কোনো উপকার করার ফজিলতটা কি আল্লাহ বলেন সাতাত্তর নম্বর আয়াত যত ময় কাজ আছে সে কাজগুলি তোমরা করো যেই কাজে ভালো আছে যেই কাজে মঙ্গল আছে সেই কাজটি তোমরা করো লাফলি হন তাহলে তোমরা কামিয়াব হবে এবং সফল হবে আহুলিম ইবনি বলেন রসুলাম বলেছেন আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাইহু হ কারোর জুলম করতে পারবে না এবং কোন ভাই আরাক ভাইকে শত্রুর হাতে কাউকে তুলে দিতে পারবে না মান কান যদি কোনো ব্যক্তি কোনো আরাক ভাইয়ের উপকার করে আল্লাহ তালা তার উপকার করবে তো সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ ইসলাম যে করে অধিকারের রক্ষা শততার সমর্থন বিরূপের খণ্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন देख इति मंगलवार सन्धार पांच टुन सम्प्रचार रत बारोटाय बांगला दे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 আলহামদুলিল্লাহ ওসসালাতু ওসালামু আল্লাহ রসুল্লাহ আহাবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা বিরতির পূর্বে মুসলমানদের দোষ ত্রুটি গোপন রাখার ক্ষেত্রে আমরা জানতে পারলাম এবং এ বিষয়ে আলোচনা শুনেছি যে একজন মুসলমান যদি কোনো অন্যায় কাজ করে তাহলে সেই অন্যায়টা যদি আমার চোখে পড়ে সেটাকে গোপন রাখার একটা বিশেষ ফজিলত আছে দুনিয়ায় যদি কারো ভাইয়ের দোষ আমি গোপন রাখি কেয়ামতের দিন আল্লাহ তালা আমার দোষকে গোপন রাখবে এবং কেউ যদি কোনো এত বড় অন্যায় করে ফেলে দেয় যে অন্যায়ের শাস্তি শরীয়ত নির্ধারিত করে দিয়েছেন তাহলে সেই অন্যায়ের শাস্তি তাকে পাওয়ার পরে তাকে আবার জবান দিয়ে তাকে কষ্ট দেওয়া এটা মোটেই ঠিক হবে না এর পরে যেটি অধ্যায় যে বিষয় এখন আলোচনা করব ইনশাল্লাহ সেটা হলেই বাবন ফি কাদাই হাওয়া ইজিল মুসলিমিন মুসলমানদের প্রয়োজন পূর্ণ করার অধ্যায় যে মুসলমানের মুসলমানের কোন প্রয়োজন তাদের কোন উপকার করার ফজিলতটা কি আল্লাহ তালা বলেন্লাহ সুরে হাজ সাতাত্তর নম্বর আয়াত যত কল্যাণময় কাজ আছে ওফ আলু সে কাজগুলি তোমরা করো যেই কাজে ভালো আছে যেই কাজে মঙ্গল আছে সেই কাজটি তোমরা করো ল আল্লাহ কুমতুফলি হন তাহলে তোমরা কামিয়াব হবে এবং সফল হবে জুলুম করতে পারবে না কেহ কোন ভাই আরাক এক ভাইকে শত্রুর হাতে কাউকে তুলে দিতেও পারবে না দুনিয়ায় যদি কোনো মুসলমান ভাই অপরাক মুসলমানের কোন কষ্ট দূর করে দেয় কেয়ামতে আল্লাহ তালা তার কষ্ট কে দূর করে দিবে ওমানা মুসলিমান আর যে ব্যক্তি কোন মুসলমানে দোষ ত্রুটিকে গোপন রাখবে আল্লাহ তার গুণাকে কেয়ামতের দিন গোপন রাখবে তিনি আরো বলেন রসুলাম বলেছেন যে ব্যক্তি কোনো মমিনের দুনিয়ায় তার কোনো কষ্টকে দূর করে দিবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার কষ্ট দূর করে দিবেন ومن يسر على موسر يسر الله عليه في الدنيا والاخره যে ব্যক্তি কোন অভাবীর অভাবকে দূর করে দিবে কোন অভাবীর অভাব এটা অর্থ এটা একটা আরেকটা অর্থ হলো যে মুসীর বলা হয় যে কোন ব্যক্তি করজ নিয়েছে ধার নিয়েছে কিন্তু সে ধারে টাকা সে করতেছে সমর্থন পাচ্ছে না তার কাছে সে সমর্থন নেয় তখন উচিত যে তাকে সময় দেওয়া আর যদি একান্ত সে নাই পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া এটা হলো উত্তম চরিত্রে একটি নমুনা তো আল্লাহ নবী বলছেন কোনো অভাবই যদি তোমার কাছে মনে হয় যে অমুক ব্যক্তি অভাবী তাহলে তার অভাবটাকে দূর করার জন্য আর একজন চেষ্টা করা দরকার বলছেন ওমান সাঁতারা মুসলিমান সাতারা হল্লাহদ্দুনিয়াওয়ালা আখিরা আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোস্তোটি গোপন রাখবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার গুনাকে গোপন রাখবেন মুসলমান ভাই যখন আর মুসলমানের ভাইয়ের সহযোগিতা যতক্ষণ পর্যন্ত করে আল্লাহ অতক্ষণ পর্যন্ত তার সহযোগিতা করে ওমান সালাকা আর যে ব্যক্তি এলিম অন্বেষণের জন্য এলিম শিখার জন্য পথে বের হয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতের পথ সহজ করে দেন তো এলিম শিখার জন্য যে কোনো পন্থায় হতে পারে মাদ্রাসায় এলেম শেখা যায় জুমার খুদ্া গেলে সেখানে আলোচনার মাধ্যমে এলেম শিখা যায় কোথাও দিনের দর্শ অথবা আলোচনায় সেখানে গেলেও এলেম অর্জন করা যায় আজকে যে আমরা দর্শে অংশগ্রহণ করেছি কেন আসছি কেন আমরা দর্শ শুনছি কেন আলোচনা শুনছি এর দ্বারা আমাদের শরীয়তের জ্ঞান বৃদ্ধি হচ্ছে এলেম বৃদ্ধি হচ্ছে তো এর ফজিলত হলে এই যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য দিন শেখার জন্য যদি কেউ পথে বের হয় আল্লাহ তালা তাকে জান্নাতের পথ আরো সহজ করে দেন তার আল্লাহ তার দ্বারা এবং যে কাজ করলে আল্লাহ যখন কোন সম্প্রদায় কিছু মানুষ একদল মানুষ যখন আল্লাহর কোন ঘরে একত্রিত হয় এত তারা একত্রিত কেন হয় তারা বসে বসে কোরআন করে আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত লোকের উপর দয়া এবং রহমত নাজিল হয় রাহমা তাদেরকে দয়া তাদেরকে বেষ্টন করে নেয় ঘেরাও করে নিয়ে নেয় ওয়া হাফাত হুমুল তাদেরকে ফেরেস তারা চারিপাশে থেকে ঘেরাও করে নেই আর আল্লাহ তাদের সম্পর্কে আলোচনা করেন কাদের মাঝে যারা ওনার কাছে আছেন কারা আছেন আল্লাহ এলান করে বলেন হে ফেরেসারা তোমার সাক্ষী থেকে যাও আমাকেও দেখে নেই জান্নাত কেউ দেখে নেই জাহান্নাম কেউ দেখে নেই তো আমাকে না দেখাই ভয় করলো আর জান্নাত না দেখে আশা করলো জাহান নাম না দেখেই পরিত্রাণ চাইলো তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম তাহলে এই ধরনের কোন অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং দিনের বিষয়ে আলোচনা শোনা এর কত বড় ফজিলত। আল্লাহর পক্ষ থেকে রাহমত এবং আল্লাহর দয়া ওই মাহফিলে অনুষ্ঠিত হয় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই হাদিসের সাথেই মুসলমানদের প্রয়োজন মিটানো যেটা অধ্যায় ছিল এখানে এই হাদিসের সাথে আল্লাহা নিসা পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো ভালো সুপারিশ করবে কারোর জন্য তার জন্য সেই সুপারিশ করার জন্য তাকে আল্লাহ মানুষ হাসপাতালে ভর্তি হতে চায় কিন্তু তাকে কেউ চিনে না নিচ্ছে না ভর্তি আমাকে চিনে আমার সাথে কারো পরিচয় আছে আমি যা বললাম ভাই এ লোকটা আমার লোকটা অসুবিধায় আছে একটু দয়া করে দেখে ভর্তি করে নিল তাহলে সে বললে ভর্তি করতো না কিন্তু আমি সুপারিশ করার কারণে তাকে ভর্তি নিয়ে নেব তাহলে সুপারিশটাকে ভালো হলো না মন্দ হলো তো এই ধরনের কোনো ভালো সুপারিশ যে কাজের ভিতরে মানুষের উপকার আছে এই ধরনের কোনো সুপারিশ যদি কেউ করে তাহলে আল্লাহ তালায় সুপারিশ শুধু করার কারণেই ওই ব্যক্তি যত উপকৃত হয়েছে সেই সমস্ত উপকৃত করার যে বদলা আছে পরিপূর্ণ বদলা আল্লাহ তারা তাকে দান করবেন সুপারিশ করার জন্য। একজন ব্যক্তি মর্জিদ এসছে আসার পর বলছে যে আমি ভাই গরিব মানুষ আমার তো প্রয়োজন বা আমি সফরে আছি আমার যে ইনকাম আছে সংসার চলছে না তো আপনি একটু যদি আমার জন্য কিছু করতেন এখন সেখানে একজন ভাই দাঁড়িয়ে বলল যে ভাই দেখো আমাদের এখানে একজন গরিব মানুষ আসছে আমি তাকে গরিব বলেই মনে করি আমি এবং আমরা সবাই এর সাথে সহযোগিতা করার চেষ্টা করি তো এই ব্যক্তি একাই যদি বলতো কেউ মূল্যায়ন করতো না কিন্তু যদি ওই মসজিদের বা সেক্রেটারি সাহেব যদি দাঁড়িয়ে বলে যে এনাকে সুপারিশ করেন ওই মসজিদের ইমাম সাহেব যদি দাঁড়িয়ে বলেন যে এর সুপারিশ করেন তাহলে মানুষ আরও বেশি তাকে কি করবে সহযোগিতা করবে তাহলে একটা ভালো কাজে সহযোগিতা করলাম তো সহযোগিতা করার কারণে আল্লাহ তালা তাকে বঞ্চিতও করবেন না সুপারিশ তার গ্রহণ করবেন এবং তাকে আর পুঁচিদান দান করবেন উনি ওনার সাথী বর্গের সাথে বসে পড়তেন এবং বলতেন জারু তোমরা এর জন্য সুপারিশ করো তোমরা বদলা পাবা বলছেন আর এরপরে আল্লাহ আল্লাতলা তার নবীর মুখ থেকে যা কিছু বলা পছন্দ করতেন তা কিছু বলিয়ে নিতেন অর্থাৎ হয়তো এরপরে ওই যে অভাবী ব্যক্তি আসে তার বিষয়ে আল্লাহ নবী নিজেও সুপারিশ করতেন এবং তাদেরকে বলতেন যে তোমরাকে এই সহযোগিতা করো এই সহযোগিতা করো অর্থাৎ আল্লাহ যতটুকু খেদমত তার থেকে নিতে চাইতেন আল্লাহ তালা সেভাবে তার জন্য তার মুখে এই কথাগুলি নিয়ে এসে দিতেন وعن ابن عباس الذي الله عنهما في قصة بريد وزوجها قال قال لها النبي صلى الله عليه وسلم لو راجعته قالت يا رسول الله تأمرني قال انما أشفعو قالت لا حاجة لي في رواه البخاري ابن عباس نزي الله تعالى نوه تبوني تو تني بولين جي قصة بريد وزوجها بريد يكجون صحابية مهلة صحابية जा जा फिर जाते सुपारिश कर दिखानुकुम देंकुम दिन তো কল তিনি বলেন ইনামা আশ ফাউ না আমি হুকুম তো দিতে পারি না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তবে আমি সুপারিশ করছি তখন মহিলা বলছে লা লাফি হে আল্লাম আমি তার কাছে আর ফিরে যেতে চাচ্ছি না আমি তাকে প্রয়োজন মনে করছি না তার মানে হলোই যে আপনি নির্দেশ দেন আপনি রসুল আপনি আমার নেতা আমাকে মানতেই হবে আর যদি আমাকে সুপারিশ করেন তাহলে আমার মন তার দিকে আর চায় না তো সুপারিশ কোন কাজে ভালো কাজ করলো মন্দ কাজ করলো ভালো কাজ তো এই সুপারিশ না করে যদি আরও পিছন থেকে তাকে আরও পিন মেরে তাকে আরও বিচ্ছিন্ন করার চেষ্টা করি তাহলে কত বড় অন্যায় বরং উচিত যে কোনো মূল্যে তাদেরকে একত্রিত করা যায় কিনা এজন্য চেষ্টা করা এটাকেই সুপারিশ ভালো সুপারিশ সম্পর্কে এই বিষয়ে আমরা আল্লাহ নবীসলামের সুন্দর বাণী এবং কোরআনের আয়াত একটি শ্রবণ করলাম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন তা যতগুলি নেক কাজ আছে সকল নেক কাজ যেন আল্লাহ আমাদেরকে করার তৌফি দান করেন এ বলেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী দর্শনার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাত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 थ्री जीरो नम्बर